কান্লে মানবতা তা সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার ফিসটিভি বাংলার দূরের কাছের দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি চরিত্র চরিত্রভিত্তিক অনুষ্ঠান আখলাকুর নবী সাল্লাহু আলী ওয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা সমগ্র বিশ্ব মানবের জন্য যিনি হলেন আদর্শ যিনি হলেন তাদের জন্য রাসুল যার চরিত্র তাদের জন্য একমাত্র অনুসরণীয় শিক্ষা যাকে আল্লাহ রাবুল আলমিন সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন রাহমাত হিসাবে যিনি সমগ্র বিশ্ববাসীর জন্য মানবের জন্য হলেন ওসাই হাসানা এবং যিনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্র ও বৈশিষ্ট্যের অধিকারী সেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পারিবারিক জীবন তিনি তার পরিবারের সঙ্গে তিনি তার স্ত্রী সন্তান সেই সঙ্গে তার যারা সেবক ছিলেন খাদেম ছিলেন তাদের সঙ্গে তিনি কি আচরণ করেছেন কি ধরনের ব্যবহার করেছেন এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়সালামের চরিত্রে তার সঙ্গে আচরণিক যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে ওম্মতের জন্য যা অনুসরণীয় এবং অনুকরণীয় এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমরা আজকে উপস্থাপন করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কয়েকজন ইসলামী চিন্তাবিদকে আমরা শুরুতেই দর্শক মণ্ডলীর সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন ডক্টর মুসলিহদ্দিন তার পাশে আছেন জীবন আদর্শ তার শিক্ষা সমগ্র বিশ্ববাসীর জন্য এক মহা নিয়ামত বিশ্বের সকল অন্ধকার বিদূরিত করে মানবতার আলো জ্বালাতে হলে এই ফুলের সৌরভী একমাত্র সমগ্র মানবের জন্য অনুসরণীয় অনুকরণীয় অনুপম আদর্শ বৈশিষ্ট্য তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং তার দৈনন্দিন জীবনের আমল তার পোশাক পরিচ্ছদ এই সব কিছুই বিশ্বের প্রতিটি মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় বিশ্বনবী রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম একদিকে যেমন ছিলেন সৈয়দুল মুরসালিন দিকে তিনি ছিলেন একজন পরিবারের প্রধান ব্যক্তি আমরা জানি যে প্রতিটি মানুষ তার যাবতীয় কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ধন সম্পদ উপার্জন সব কিছুর একটি লক্ষ্য থাকে পরিবারকে স্বাচ্ছন্দ্যতা দান করা তাদেরকে সেবা প্রদান করা অথবা পরিবারকে সমৃদ্ধ করা কিন্তু রাসুল সাল্লি ওয়াশ্লামের এই ক্ষেত্রে আদর্শ কিছু এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আমাদের ডক্টর মুসলিহুদ্দিনকে আহ্বান করব যে রাসুল সাল আলি সাল্লাম পরিবারের জন্য তার স্ত্রী সন্তান যারা ছিলেন তাদের জন্য কি ধরনের আচরণ করেছেন তাদের জন্য কি ধরনের কার্যক্রম করেছেন যেটি আমাদের জন্য এক ছিলেন ধন্যবাদ ভাই পরিচালা একটা বিরাট অধ্যায় একটা বিশাল চ্যাপ্টার আল্লা একাধিক স্ত্রী ছিলেন তাদের সাথে দীর্ঘদিন তিনি সংসার করেছেন তার সন্তান তোমাদের মধ্যে তার স্ত্রীদের কাছে যারা প্রিয় তাদের মধ্যে আমি বেশি প্রিয় মানে আমি স্ত্রীদের কাছে আমি খুবই প্রিয় নবী সাল আলিয়া সাল্লা কতগুলা বৈশিষ্ট্যের মধ্যে স্ত্রীদের মধ্যে ইনসাফ করা ইনসাফ তো আমরা একটু দেখি শেখ আব্দুল রাজ্জাকের কাছে আসি যে রাসুল সাল আলী ও পরিবারের সঙ্গে যে আচরণ তার যে ব্যবহার ছিল এটা আসলে জাতির জন্য জানা খুব প্রয়োজন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার পরিবারের কাছে কেমন আদর্শ রেখে গেছেন তিনি তার পরিবারের কাছে কেমন ছিলেন এটা একটা ব্যাপক পরিধি আমরা এখানে কিছু করলে আমরা কিছু কিছু তার আদর্শে খেলছিল অস্ত্রপাতি নিয়ে আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামের পিছনে থেকে দাঁড়িয়ে এখানে কাঁধ লাগিয়ে খেলাটা আমি দেখছিলাম তো তিনি বলছেন যে আমি পিছনে দাঁড়িয়েই থাকলাম আর তিনি ওইভাবে দাঁড়িয়েই থাকলেন যতক্ষণ পর্যন্ত আমি খেলা থেকে বিরক্ত না হলাম খেলা দেখা বন্ধ না করলাম ততক্ষণ পর্যন্ত তিনি সরলেন না এই বাক্যের পরে তিনি বলছেন এখন আপনারা বোঝুন যে অল্প বয়সের মেয়ে খেলাধুলা দেখার ব্যাপারে কত আগ্রহী হতে পারে রাসুল সাল আলিহাস্লাম তার পরিবারের কাছে কেমন ছিলেন এ হাদিসে একটা পরিস্থিতি আমরা স্পষ্টভাবে বুঝতে পারি তিনি তার পরিবারকে খুশি করার জন্য তার পরিবার সাথে তার স্ত্রী যে গ্লাসে পানি পান করেছেন সেই গিলাসটা নিজে হাতে নিয়ে ওখানেই মুখ লাগিয়ে পানি পান করতেন ঠিক এভাবে বিবরণ এসেছে যে একদা তিনি আয়েসাকে বলছেন চলো তোমার সাথে আজকে দৌড়ের পালের তিনি স্ত্রীর সাথে দৌড়ালেন এতে দেখা গেল প্রথমবারে স্ত্রী জয়ী হয়ে গেলেন আর তিনি পরাজয় হলেন তো সেদিন একটা গতি থাকলো অনেক দিন পরে তিনি আবার বলছেন পরবর্তীতে আবার তিনি দৌড়ের পাল্লার কথা বললেন এতে দেখা গেল যে আয়েস রাজি আল্লাহ আনহা হেরে গেলেন পরাজয় হয়ে গেল রাসুলসাল্লাম জয়ী হয়ে গেলেন হা এতে আমরা বুঝতে পারছি যে তিনি তার পরিবারের সাথে কিভাবে চলতেন কিভাবে পরিবারকে সঙ্গ দিতেন आयसाराजी अल्लाह ताल बोलान जैसे समय एक गिल्से पानी पानी एरपर गई ओखने मुख लागिए पानी पान कर पानी पान पानी पान एक जो हमें एक गोस्तर टुकड़ा मुखे नहीं दाँत दिए छिड़े खे रसुलर हाथे दिए आल्ला रसुल गोस्तर ओखने दाँत लागिए तीन गोस्ट दाँत दिए छिड़े चिबिए खेन जेखने मुख लागिए खे এই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে তিনি কিভাবে পরিবারের সাথে সঙ্গ দিতেন জি জি আমরা অবশ্যই এখানে পরিবারের ভুল ত্রুটি দেখলে যে তিনি পরিবারকে কিছু বলতেন না নরম থাকতেন এমনটা নয় কিছু ভুল ত্রুটি দেখলে তিনি বলতেন এ ব্যাপারে আমরা একটা স্পষ্ট হতে পারি যে একজন স্বামী হ্যাঁ তার স্ত্রীর সাথে সঙ্গ দিতে গিয়ে যদি কিছু বিষয় দেখা যায় তাহলে তিনি কি করবেন যেমন একজন ইহুদি মানুষ এসে রাসুলকে বললো যে আসসাম আলাইকা তোমার মরণ হোক তো আল্লাহ রসুল বলেছেন তোমার মরণ হোক একটু বাড়িয়ে বলেছেন একটু জোর করে বলেছেন তখন আল্লাহর নবী বলছেন আয়েসা আলাইকে বিরিফ তোমার পরে নরমতা জরুরি এই এক আমরা খুব বোখারি মুসলিমরা হাত দিচ্ছে স্পষ্ট বুঝতে পারছি যে স্বামী তারা স্ত্রীর সাথে সঙ্গ দিতে গিয়ে যদি স্ত্রীর কোনো ভুল ত্রুটি দেখা যায় তাহলে ওই মিঠে সঙ্গটার সাথে এ বিষয়ে তিনি তাই কিছু বলবেন আল্লা রসুল সাল্লি সাল্লাম তো দাওয়াতের কাজ কোরআন প্রচার মানুষের সঙ্গে সার্বক্ষণিক তার যোগাযোগ রক্ষা করা সব বিষয়গুলো ছিল কিন্তু পরও তিনি তার পরিবারকে যে সময় দিয়েছেন কিভাবে যেটি কিন্তু এখন বর্তমান সময়ে একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় তো এটার উপরে আমরা একটু কথা শুনবো ডক্টর লুকমানের কাছ থেকে তার আগে দর্শক বিরতি নেয়ার সময় হলো তো আমরা অনুষ্ঠান থেকে একটু বিরতি নিব বিরতির পর আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসবো আর ততক্ষণে আমাদের সঙ্গেই থাকবেন এই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আবার অনুষ্ঠানে ফিরে আসছি আমি মোহাম্মদ আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्री भावे मोम बंदा निजेटी कसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটায় বাংলা দেশে ইসিভি বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সল্যুশন ও প্রব হ্যভন Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun, ordhangini nati tangini. বিরতির পর সম্মানিত দর্শক শ্রোতে আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ তো আমরা বিরতির আগে প্রফেসর ডক্টর লোকমানের কাছে এসেছিলাম যে ওই रसुल सलिम्य समय दिए भूमिका स्वरूप रखार दरकारवी सल अल्लमेर जीवन আপনাদের আলোচনার যে বিষয়টা আছে সেই বিষয় থেকে এই বিষয়ে কথা মনে রাখতে হবে যে তার জীবনের সবগুলি ঘটনাই কিন্তু অনুকরণীয় এরপরে বড় কথা যেটা সেটা হলো যে উনি জীবনে যা কিছু করেছেন দিনের আলোতে রাতের আধারে রাতের আধারে সবগুলি বিষয়ে আমাদের জানার দরকার এবং সবগুলি বিষয়ে আমাদের অনুকরণীয় হুজুর সাল আলিয়া জীবনের এই যে ব্যাকসাইডটা এটা ব্যাকসাইড বলছে এই যে প্রত্যেকটা মানুষ সাদা ভাবে তাকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে খুব ভদ্র খুব ভালো কিন্তু সেই লোকটার লোকটারটা কি এটা যদি কারো জানার দরকার হয় তাহলে কিন্তু তার ঘরে স্ত্রীর কাছে কারণ স্ত্রীর কাছে সে সম্পূর্ণভাবে মেলা তার জীবনের ভালো মন্দ উল্টা সিধা সব দিকগুলি কিন্তু স্ত্রীর জানা আছে তো এই কথা থেকে আমরা দেখব যে মা আয়সা মা খাদিজা তার যে স্ত্রীরা ছিলেন ঘর সংসার করেছেন ছেলে মেয়ে যারা ছিলেন সবার কাছে যেসব কার্যাদি আছে সব ঘটনা জানা আছে সব কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে ওনারা বলেছেন বলেছেন এই জন্য যে সেটাও সুননাথ সেটাও জীবনে সেটাও অনুকরণীয় पोशाक समय एक विषय ता तरह अर्थनैतिक अवस्थार कथा जो विवेचना करी तो सबकि देखे तरह जा जा जे कोथा जे जे तो आएसा रज आना हादी क्लियर महानबी सलम जो कपड़ छिड़े जित उ हाथों কাপড়টা সেলাই করতেন একটা উদাহরণ দিয়ে আমরা যদি একটু বিবেচনা করি তাহলে দেখা যাবে যে নিজের কাজ নিজে হাতে করা অথবা এটা পরিবারের প্রয়োজন থাকতে পারে পরিবারের প্রয়োজনটা উনি নতুন একটা কিছু দিয়ে না দিয়ে বা দিতে পারলেন না এরকম একটা পরিস্থিতি থেকেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটতে পারে যে তাকে এই দায়িত্বটা পালন করার দরকার দেখাশোনা করার জন্য বিশেষ ব্যক্তির উপর এই দায়িত্বটা দিয়ে রাখা হয় কিন্তু রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি দাওয়াতের কাজ যেভাবে করেছেন সমগ্র সেই সেই তৎকালীন আরবের বিভিন্ন ভূখণ্ডে দাওয়াতের জন্য তিনি বিভিন্ন দূত প্রেরণ করেছেন এবং বিভিন্ন যোগাযোগ রক্ষা করেছেন আবার পাশাপাশি কি করেছেন পরিবারের সাথে এবং এখানে তিনি একাধিক পরিবারকে ইনসাফ পূর্ণ ভাবে একাধিক সৈহাদিস থেকে আছে এটা আমরা দেখতে পারি যে আয়সারিয়ালা বলছেন যে আসরের পরে নবী আমাদের সাথে বলে আমি বলছি জি আর সময় দিতেন এখানে আর সময় দিতেন আয়সারা জেলার বলছেন যে তিনি তাহারুদ পড়ার পরে যদি দেখতেন যে আমি জেগে আছি তাহলে তিনি আমার সাথে কথা বলতেন আর যদি দেখতেন যে আমি ঘুমিয়ে আছি তিনিও একটু যোগ করার আছে আমার আল্লাহর নবী যে গল্প করতেন স্ত্রীদের সাথে এগারো বিশ করলেন তারপর পরিবারের সঙ্গে বিশেষ করে স্ত্রী গল্প করতে লম্বা লম্বা গল্প বিভিন্ন হাদিস আসলে এই যে পারিবারিক জীবনটাও তো আমাদের জন্য তার অনুকরণীয় সূন্য আমরা এই অধ্যায়টি পাচ্ছি আল্লাহ রসুলের পরিবার থেকে আমরা যেহেতু পরিবারের অংশ ছেলে মেয়ে পারিবারিক জীবনে একটা চমৎকার সম্পর্কের বিষয় এটা রাসুল ইসলামের কেমন ছিল আমরা একটু শুনবো আপনার কাছ থেকে ধন্যবাদ এবং পরবর্তীতে মারিয়াল কুপ্তা তার থেকে ইব্রাহিম ইব্রাহিম নামে একটা ছেলে হয়েছিলেন যিনি দু মাস বেঁচে থেকে তারপরে তিনি এতে কাল করেন তখন রসুল করিম সাল্লাম তাকে দেখতে যান এবং কুলে নিয়ে আপনি কাঁদতেছেন তখন তিনি উত্তরবিন মা যেখানে বিষাদিত এবং চোখের পানি ঝরছে তারপরেও কিন্তু আল্লাহর ওপর আস্থা হারাই তিনি অটল এবং অবিচল আস্থা নিয়ে তিনি বলছেন যে চক্ষ এটা মানুষ হিসেবে এটা সহজাত প্রকৃতি যে কোনো এরকম ছেলে হারানোর ব্যথায় বাবা ব্যতীত হবে চক্ষু দিয়ে পানি ঝরবে হৃদয় বেদনা সৃষ্টি হয় বেদনা বয়ে যাবে এটা হতে পারে কিন্তু আমরা বলবো সেটা যেটা মোহান রবুল্লা আলমিন আমাদেরকে শিখিয়েছেন যে ইল্লা যে আমরা সকলেই আল্লাহর জন্য তিনি ব্যথ হয়ে চক্ষু দিয়ে তার অস্ত্র ঝরছে তিনি কান্নাও করতেছেন এই প্রসঙ্গে তিনি রসুল্লাম কে চুমু খেতেন এবং এখানে আমি যোগ্য মনে করি সেটা হচ্ছে রসুল করিম সাল্লা নির্দেশটা এই বিধানটা তার জন্য সকলের জন্য ন্যায়নীতি অনুসরণ করবার ন্যায়নীতি প্রতিষ্ঠা করবার ক্ষমতা থাকে এবং অর্থনৈতিকভাবে ভাবে থাকে তাহলে চারজন পর্যন্ত দায়িত্ব একজন পুরুষ আলোচনা আমরা শুনলাম যেখানে তার একাধিক স্ত্রী ছেলে মেয়ে এবং ইমাম হাসান হুসাইন আহ যারা রসুল সাল্লি সাল্লামের নাতি ছিলেন্লাহা তো এদের এই গোটা পরিবারের যে আদর্শটি এটি আমরা মুসলিম যারা আছি অব যারা আমরা জন্য জাতির এটা একটি শান্তিপূর্ণ পরিবার গঠনের জন্য কতটুকু ভূমিকা রাখবে আজকে কিন্তু এখানে একটু বলে রাখা দরকার যে বিশ্ব যত এগিয়ে যাচ্ছে ধন পরি তত পরিবার গুলো ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে যে আল্লাবী কিন্তু মেয়ে পর্যন্ত থাকেন নাই নাতি দুইজন এটা হাসান হাসান এদেরকে এত আদর করতেন যে একজন রাস্তাতে যাওয়ার সময় হচট খেয়ে পড়ে যাচ্ছিল আল্লাহ নবী থেকে নেমে গিয়ে তুলে নিয়ে আসতেন যদি ছিলেন তখন বাচ্চারা সে আল্লাহ নবীকে পাইলেন না চাক্কা ঘুরাইতে হাতে দাগ পরে গেছে বললেন যে ফাতে মতে এসেছিল এই কাজে কি করবেন আল্লা নবী দৌড়ায় গেলেন যাওয়ার পরে বললেন যে তোমাদেরকে একটু দোয়া শিখিয়ে দিবো সেটি দাসের বদলে হবে দোয়াটা যদি ভাই একটু বলে দিতেন মানে যেখানে এসে আমাদের এই আলোচনাটি পৌঁছে গেছে আমরা সেই ব্যক্তি সঈদুল মুসালিন আলীমের পারিবারিক জীবনের যে এই যে সাদা জীবন জীবনযাপনের দৃশ্যটি আমরা আলোচনায় নিয়ে এসেছি এখানে সর্বশেষ যে কথাটি প্রতিটি মুসলমানকে হাতে চাতা গিয়ে ধাক পরে গেছে তাকে একটি দাসী দিয়ে আল্লাহ রসুল সাল্লু আল্লাম তাকে সহযোগিতা করতে পারেননি আজকে সমগ্র বিশ্বের নেতৃবৃন্দের জন্য এটি কিন্তু একটা মহান শিক্ষা আদর্শ যে আদর্শ আজকের পৃথিবীর নেতাগন নেতৃবৃন্দ যদি অনুসরণ করতেন তাহলে তাহলে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে जरा मूल्यवान आलोचना उपस्थापन करके फुटिए तोलार चेषा करवर्ती अनुष्ठान देखा आमंत्रण शेष कर একশো কোষ্টি নম্বর সুরা আয়াত এক থেকে এক। আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর তিরিশ পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা বলেছেন তিন ভাগের সমান তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পালাম ইউলাদ তিনি জন্ম নেননি